সারা বিশ্বের সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সকলকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানিয়ে আজকে আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তান প্রতিপালন এটি কত গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা আমাদের সম্মানিত ওলামাই কারাম যাদেরকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং যারা সদয় সম্মতি জ্ঞাপন করে শত ব্যস্ততা সত্ত্বেও স্টুডিওতে এসে আমাদেরকে ধন্য করেছেন আলোচনার শুরুতে তাদের সাথে পরিচয় হই আমার উপবিষ্ট আছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের মামফাষে উপবিষ্ট রয়েছেন শেখ আমানীকুম এবং বামে। যিনি উপবিষ্ট রয়েছেন জানাব শেখ ইয়ৌসুফ আবদুল মজিদুম্লা সম্মানিত ও দর্শকবৃন্দ সম্মানিত অতিথিদের সাথে আমরা আলোচনা করব আলোচনায় রয়েছে আপনাদের সাথে আপনাদের প্রিয় সাথী মোহাম্মদ হাওরুন হোসেন ও দর্শকবৃন্দ আলোচনার বিষয় হচ্ছে সন্তান লালন পালন আসলে এই বিষয়ের গুরুত্ব বুঝতে গেলে প্রথমে আমাদের আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই যে মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষ সৃষ্টি করতে গিয়ে ধাপে ধাপে মানুষকে সৃষ্টি করেছেন এই ধাপে ধাপে সৃষ্টি করার অন্তর্নিহিত তাৎপর্য কি প্রথমে আমরা জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবের কাছে যাব এবং জানতে চাইব যে জনাব শেখ সৈবুদ্দিন বেলাল আল্লাহ সব তালা চাইলি তো ইজা কোন তিনি যখন চান কোনো কিছু বললেই তো হয়ে যায় তবু আল্লাহ রানুষকে প্রিয় দর্শক শ্রোতা মোহন রবুল্লা আলমিন মানুষ জাতির সৃষ্টির যে শুরু বাবা আদম আলাইসালামকে दुनिया विभिन्न धरण मटी दिए एक आकृति बनिए निज हाथ रूह फुके दिए मोहान रबुल्ला आलमीन सृष्टि करलें सम्मानित करलें माध्यम जीतु ये पृथ्वी किय कारण प्रत्येकता जिनके महान रबुल्ला आलमीन जोड़ा जोड़ा कर सृष्टि करणना कर रबुल्ला आलमीन এই সংসারে এই দুনিয়াতে বা জাননাতেও সুখ শান্তির জন্য পানালেন মা হাওয়া আলাহ সাল্লা সাল্লামকে এবং মা হাওয়ার পেট থেকে প্রতিবারে যম সন্তান জন্মগ্রহণ করত একটা ছেলে একটা মেয়ে এবং একটা কথা মনে রাখতে হবে যে সন্তান যে মা বাবার স্বামী স্ত্রীর দম্পতির জীবনে একটা অত্যন্ত প্রয়োজন এবং এটা যে জিনাথ সৌন্দর্য এবং বাড়ি কি মানুষের জন্য শিক্ষণীয় কিছু আছে তৈরি করেছেন প্রথমে মায়ের গর্ভে অবস্থানকালেও চুক্র কীর থেকে আরম্ভ করে নোৎফা তোমা মানে আলাকা তারপরে সেটা মুদগা নোৎফা আকারে থাকে তারপরে সেটা রক্তপিণ্ড হয় এবং গুছ্তের টুকরো হয় আল্হমা মায়ের এক রূপ থেকে আরেক রূপ এক পর্যায় থেকে আর এক পর্যায়ে যেয়ে তারপরে মায়ের গর্ভে একটা পূর্ণাঙ্গ বাচ্চা হয়ে পৃথিবীতে আসে পৃথিবীতে আসার পরেও দেখা যায় যে শিশু অবস্থায় বেশ কিছুদিন থাকে তারপরে শৈশব তারপরে সে কৈশরে পদার্পণ করে তারপরে যৌবন যেইভাবে মানুষ আল্লাহ পাক তৈরি করেছেন নিষ্পাপ করে জন্ম হয় মানুষ নিষ্পাপ হয়ে তারপরে ধীরে ধীরে তার যৌবন কৈশরে এই তার এই নিষ্পাপ জীবনকে যাতে করে সে সুন্দর করে গড়তে পারে যেভাবে আল্লাহ তালা করে একজন মানুষ জন্ম হয়েই শিক্ষিত আলেম বড় কিছু হয়ে যায় না যে পর্যায়ক্রমে শৈশব থেকে পদার্প করে ধীরে ধীরে লেখাপড়া শিখে তারপরে তার বলতে চাচ্ছিলেন যে এর পিছনে যে ধাপে ধাপে সৃষ্টি করার অন্যতম যে হ্যাকমত আমরা তার আলোচনার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারলাম যে কয়টি ধাপে মানুষকে সৃষ্টি করা হয় আমি এ পর্বে জনাব শেখ আমুল্লা কাছে জানতে চাইব যে আল্লাহ রাবুল্লাহ এই ভাবে সৃষ্টি করে কি এটা বোঝাতে চাচ্ছেন যে হে মানুষ তোমরা জীবনে যে কোনো কাজ করবে তার আগে তোমাদের হাদফ বা লক্ষ্য স্থির করে নেবে এবং দৃঢ়স্থির তার সাথে প্ল্যান প্রোগ্রাম করে তোমরা করবে বিষয়টি হয়েছে এমন যে আল্লাহ রাবুল্লা আলমিন কোন বললেই হয়ে যায় তারপরেও আল্লাহ পাক কিছু কিছু কাজের ক্ষেত্রে অনেকটা সময় নিয়েছেন যেমন আসমান জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন আল্লাহ কোন বললে ইনামা আরাদা আরা আইয়া কুল আল্লাহ কোন ফায়াকুন কোন বললেই হয়ে যেত কিন্তু ছয় দিন লাগানোর পিছনে ওলামায় কেরামগণ বলেন যে এর মধ্যে হেকমত হলো বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে কোনো কনস্ট্রাকটিভ কোনো কাজ করতে হলে কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিতে হলে তোমরা ধীরে সুস্থ করো আর সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহ রাবুল আলামিন তো মানুষ সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে এক পদ্ধতিতে নারী এবং পুরুষের কোন সংস্রপ ছাড়াই আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদম আলাইহিসালাতামের পাঁজরের হাড্ডি থেকে পুরুষের নিয়ে পুরুষের মাধ্যমে আল্লাপাক নারী সৃষ্টি করেছেন ঈসা আলাইহি সালামকে নারীর মাধ্যমে সৃষ্টি করেছেন সেখানে কোনো পুরুষের সংস্রপ নাই বাকি মানুষগুলিকে আল্লাপাক সৃষ্টি করেছেন নারী এবং পুরুষের সংস্রোপের মাধ্যমে তো এখানে যখন বাচ্চাটা পেটে আসে আমরা সোরে আল রহমানের ওই আয়াতটা পড়লে খানিকটা আমরা ক্লিয়ার হতে পারি আল্লাহাক বলছেন আর রহমান করেছেন ভাষা শিক্ষা দিয়েছেন আগেই এর আগেই বলছেন তারপরে আল্লাহুল বায়ান তার ওখান থেকে আমরা বুঝতে পারতেছি যে মানুষ সৃষ্টি হওয়ার আগেই সন্তান আসার আগেই পিতা মাতা পর থেকে একটা প্লান তৈরি করবে সন্তান কিভাবে হবে অন্য আরাকায় আমরা বুঝতে পারছিলাম যেখানে যখন তার মায়ের পেটটা যখন উঁচু হয়ে গেল তখন সে বলছে আল্লাহ আমাকে যদি একটি নেককার সন্তান দান করো তাহলে আমরা আদায় করব তারপর যখন বাচ্চাটা হয়ে তখন সাথে শরীর করে তো এই যে পিতামাতা একটি পূর্ব প্লান পরিকল্পনার মাধ্যমে যেটা আমাদের শাহ ইউসুফ আব্দুল মজিদ সাহেব বললেন যে পূর্ব প্লানের মাধ্যমে সেই সংসারটা কিভাবে গড়ে উঠবে সন্তানটা কিভাবে লালিত পালিত হবে তার থাকা বাসস্থান তার কর্মসূচি তার শিক্ষা দীক্ষা চিকিৎসা ইত্যাদি সার্বিক প্রস্তুতি হবে এবং এর মধ্যে সে একটি তৈরি করবে এবং পিতামাতার সহযোগিতা নেওয়ার কারণে তার প্রতি তারা শ্রদ্ধাশীল হবে। সমাজ সংসারকে পাক একে অপরের দায়বদ্ধতা এবং একে অপরের দায়িত্বশীলতা এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও স্নেহের বন্ধন দিয়ে আল্লাপাক এই পৃথিবীকে সাজিয়েছেন তো এর মধ্যে একটি বিরাট একমত রয়েছে আমাদের আপনারা আমাদের সাথেই থাকুন আমি আপনারা দেখছেন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 সম্মানিত শুধু দর্শক বৃন্দ বিরতির পর আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্পষ্ট করে যেটা আপনাদেরকে বলে দিয়েছি ও হাদিসের আলোকে যে অবশ্যই আপনাকে আপনার সন্তান প্রতিপালনের জন্য একটি পরিকল্পিত সুসজ্জিত সংসার গঠন করতে হবে এবং তারই মাধ্যমে আপনি কিন্তু আপনার সন্তানকে প্রতিপালন করতে পারবেন আচ্ছা এ বিষয়ে একটি বিষয়ে আমাদের মধ্যে অবহেলা পরিলক্ষিত হয় সেটা হলো সন্তানকে কিন্তু আমরা আল্লাহর দেওয়া একটা যে নামত যাকে আল্লাহ বলে আল্লাহর আমাদেরকে এ ব্যাপারে একটু বলবেন কি যে সন্তান যে আল্লাহর একটা বড় নেয়ামত যিনি সন্দেহে আল্লাহ রবাহ আলমিন মানব জাতির সুখ ও শান্তির জন্য সৌন্দর্যের জন্যে সন্তানকে একদিক থেকে জিনাত বলা হয়েছে সৌন্দর্য আরেক থেকে বলা আছে যেটা মানুষের যার প্রতি মানুষ আকৃষ্ট হয় এরপর যে আল্লাহ রবীন্দ্র ভাগও করে দিয়েছেন যে এই নিয়মাত কিভাবে তিনি দান করেন যাকে চান তিনি মেয়ে দান করেন যাকে চান তিনি ছেলে কাউকে আবার ছেলে মেয়ে উভয়টাই দান করেন ওইয়া আলোমাইয়া কাউকে আবার বন্ধা করেন তাহলে আমরা এখানে চারটা ভাগ দেখতে পাই কাউকে শুধু মেয়ে দান করেন এই ক্ষেত্রে আমরা বলবো মেয়ের কথা আল্লাহ আগে বলেছেন প্রথমে এই মেয়েকে তাহলে এখানে নিঃসন্দেহে প্রথমে রাখাটার ব্যাপারটা একটা গুরুত্ব রয়েছে যেটা আমরা হয়তো আলোচনার পরে আসব। দুই নম্বরে শুধু ছেলে সন্তান দান করেন তিন নম্বর যাকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আবার কেউ আছেন যাকে কোনটাই দেন না তাহলে এই যে আল্লাহ রব্বুল আলমিনের একটা দান রব্বুল আলমিনের এটা অনুগ্রহ যাকে ফজল ও করম বলা হয়েছে এই যে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ যা লিখে রেখেছেন আল্লাহর যে ফজল আল্লাহ রবুল আলমিন যে তার দান সারা জগৎ পাশীর জন্য শ্রেষ্ঠতম আদর্শ এবং এর উত্তম আদর্শ নমুনা হতে পারে না তিনি কিন্তু স্বামী স্ত্রীর মিলনের পূর্বে এটা দোয়া শিখিয়েছেন যার মধ্যে সন্তানকে কিন্তু যেটা আমাদের সমাজে বলা হয় যে জনসংখ্যার বিস্ফোরণ জনসংখ্যার বিস্ফোরণ হয়েছে নাকি যার ফলে আমাদের দেশে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন রকমের উপদেশ এবং প্রচারণা চালানো হয় উপদেশ দেওয়া হয়। হয় সেখানে বলা যে বিয়ে করার পরে তোমার সন্তানকে তুমি বিলম্বিত করো যাতে করে সন্তান কম হয় যখন তুমি বিয়ে করলে বিয়েকে প্রথমে বিলম্বিত করবার জন্য উপদেশ হয় যে বিয়ে চল্লিশে গিয়ে হোক তারপরে পঞ্চাশে গিয়ে হয়তো একটা সন্তান হবে দুটো সন্তান হবে তারপরে এই দুটো সন্তানের বেশি হলে তো রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া যায় না এইভাবে যারা বিয়ে করেন এবং বিয়ের উদ্দেশ্য যারা মনে করেন যে শুধুমাত্র এনজয়মেন্ট যে জৈবিক চাহিদা পূর্ণ করা তারা তো আর দোয়া পড়ার প্রয়োজনীয়তাও বোধ করবেন না কিন্তু আসলে তো বিয়ে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তহতদাদুল হায়া যে আমি এসেছি দুজনে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে এবং আমরাও যখন বিয়ে করব তো আমরাও আমাদেরও মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা রেখে যাব তো সেক্ষেত্রে আমাদের প্রজন্ম বিয়ের মূল একটা উদ্দেশ্য আল্লাহ ঘোষণা করেছেন তোমরা স্বামী স্ত্রী হও তখন তোমাদের অবতাব মা কাতাব আল্লাহ চমৎকার কথা অবতাবো মা কাতাব আল্লাহ যে মিলনের মাধ্যমে তোমরা সন্তান লাভের আশা আল্লাহর দরবারে করো যখন নাকি মিলনের মাধ্যমে সন্তান লাভের আশা আমার থাকবে তখন আমি দোয়া পড়বো এবং আমাদের সন্তান কে ক্ষতিগ্রস্ত না করে শতাবেন আপনি দূরীভূত করে দিন স্পষ্ট জানতে পারলাম যে একজন মুমিন তার জীবনটাকে অহেতুক কোন কিছুর উপরে দাঁড় করাবে না বরং তার একটা লক্ষ্য সুন্দর থাকবে আর দাম্পত্য জীবনের সূচনাতেই সে যখন বাসর রাত্রে যাবে শুধু এনজয়ের জন্য না সেখানে আল্লাহ যে তাদের কি সুন্দরতম একটা পরিবেশে মিলিয়ে দিয়েছেন তার কৃতজ্ঞতা আদায় করবে এবং সূচনাতেই বলবে বিসমিল্লা আমি এই যে আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের মধ্য দিয়ে আরও নিয়ামত প্রার্থনার জন্য যাচ্ছি সন্তান সন্ততি লাভ করতে যাচ্ছি সেখানে আমি শুরু শুরু করছি আল্লাহর নাম নিয়ে এরপর আমাদের এই শিকার না করে। তার থেকে আশ্রয় করতেছি সন্তান দান করবেন যে রিজেক দান করবেন দেখুন সন্তানকে এখানে রিজেক বলা হয়েছে সে রিজেক দান করবেন তাতে যেন শয়তান তাদের কোন অনিষ্ট সাধন না করতে পারে আমি এমর্মে সংক্ষিপ্ত ভাবে শেখ আমানুল্লাহ মাদানিকে বলবো যে সন্তানকে আল্লাহর সন্তানের মা যেটা আমরা বিবাহেরা অনুষ্ঠান আলোচনা করেছিলাম একবার যে সন্তানের জন্য একটি ভালো মা চয়ন করতে হবে সন্তানকে একটি ভালো মা দিতে হবে অর্থাৎ একটি ক্ষেত আমরা চয়ন করলাম ফসল আবাদের জন্য तो मानुष थे के मानुष उत्पन्न जो खेत से खेत नाम नीचे फसल चाष करतेम जानी रुजिदी से रुजि के जान शयान प्रभावित करते ना पे अन् हादीक बुझते हलो जखनी दावे तख शायतान पार्टिसिपेट करह कर सन्तान तो भलो होते সন্তান যে একটি রিজিক আল্লাহর দেওয়া একটা নিয়ামত সন্তানের জন্য পাগল পাড়া হয়েছে তিনিও আল্লাহর কাছে সন্তান কামনা করলেন আমরা দেখেছি যে নবী রাসুলগণ সন্তান কামনা করেছেন এবং কোন কোনো জায়গায় তারা বলছেন যে আমার পরবর্তীতে তারা আমাদের ওয়ারিস হবে বা আমার এই দায়িত্ব তারা পালন করবে তো শুধু তাই নয় সন্তান বড় নিয়ামত সন্তান বাচ্চা ছেলে যখন যে দোয়াগুলি পড়ে যেই আয়াতগুলি পড়ে সেগুলি তো তাদের নামায় আমলে লিপিবদ্ধ হয় না যেহেতু তারা নাবালক তাদের তো অ্যাকাউন্ট খোলে নেই তারা যতগুলি দোয়া পড়বে সব পিতা মাতার নামায় আমলে লিপিবদ্ধ হবে এবং তাদের উস্তাদ এবং তাদের সহযোগী যারা আছে তাদের নামায় আমলে লিপিবদ্ধ হবে কাজে এটা একটা বড় নিয়ামত এবং এখান থেকে সবুরের প্রশিক্ষণ হচ্ছে সন্তানের মুখে একটি খাবার তুলে দিলে সেটা সাদা হচ্ছে সন্তানকে চুমু খেলেও সব পাওয়া যাচ্ছে আদর করলেও সোয়াবা যাচ্ছে রসুল নাতিকে চুমু দিলেন জনকো সাহাবি আড়াবেন হাবিস রাজি আল্লাহ তালু বললেন ইয় রাসুল্লাহ আমার এগারোটা সন্তান তা আমি চুমু দেই না আপনি আপনি নাতিকে চুমু খেলেন রাসুল সাল্লাম বললেন যে তোমার অন্তর থেকে যদি আল্লাহ মোহাম্বত তুলে নেয় তো আমার তো কিছু করার নেই তো এটা একটা চমৎকার বিষয় যে আপনি সন্তানকে আদর করবেন ए कोले का जड़िए निबे जड़ा जड़ाइ नीबें जत बार बुके जड़ाब तक अपनार दिलर सर दिल मिले और मोहब्बत बाढ़ से मोहब्बत ही देखा जाए परवर्ती बाप जो वृद्ध हम दुरबल हो सतान से बाप के सहयोगि कर खाना खबर खावाच्चे एक बिराट नियम ए नियम के बर्णना तो यह संक्षिप्त परिसरे दवा सम्भव नए तब मुस्लिम हिसाब से एक ही रखते हैं आल्ला रिजिकव आल्लाबुल आलमी जन्तान दें नहीं मानुषर कह की क्या लागू रबुल आलमीन भलो जान आल्लाबा पसंद करें ताकि দান করেন আমরা এই পর্বে সংক্ষিপ্তভাবে আলোচনার জন্য আহ্বান জানাব জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানিকে সেটা হচ্ছে যে আমরা এই আগের আলোচনায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেলাম যে সন্তান মানুষের জন্য একটা আকাঙ্ক্ষিত বস্তু যুগে যুগে নবী ও রসুলগণ সন্তানের জন্য কামনা করেছেন এবং বর্তমানে এই জগৎ সংসারেও আমরা এমনও মানুষ যাদেরকে দেখছি যারা সন্তান। तरा सन्तान बेदना थकेंक बलेम मानुष सतान नहीं एक खेदे ईद है ना हमें जो ईद करी गृहिणी छाड़ क्यों नहीं आनंद भाग कर साथ ही क्यों नहीं झटझर को चकुरफानी फेले दिए केंदे छेंतान मानुषर जन सतान होता बड़ न्याम আপনি একটু আলোকপাত করেন সত্যিকারে আমরা বিবাহর উদ্দেশ্যের কথা আমাদের শেখ বলেছিলেন বিবাহ উদ্দেশ্যের মধ্যে কিন্তু একটা উদ্দেশ্য হলো যে মাতৃত্ব সেনহ এবং সেনহ প্রকাশ করা তো যার ঘরে সন্তান নেই কোথায় প্রকাশটা করবেন কারণ একজন মানুষের প্রতিটি মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা লুকিয়ে আছে সন্তানকে ভালোবাসা জড়িয়ে ধরা আদর করা তার জন্যে কষ্ট করা একজন মা যখন তার ঘরে সন্তান আসেনা আমি মনে বাবার চেতুর পিতা সব শিশুরি একজন মা যে কত অস্থির হয় কে বিভিন্ন ধরনের ফল দিতে পারছেন রাব্বা সেখানে আল্লাহর কাছে ডাক আল্লাহ আমাকে একটা সন্তান দাও সৎ সন্তান এবং সন্তান পাওয়ার আশা করলে হবে না বরং সৎ সন্তান चाहते पाइते बाबा मुरुष नारिदा चाहिदा घर सन्न आदर कर लुकिए थकेफुद्दीन बलाल स्पष्ट बुजते सन्तान हवा एक मानुषर बड़ एक न्यामत क्योंकि देखते जे सन्तान हाँ সেটা হলো এই যে যারা সন্তান পাচ্ছেন না তারা কিন্তু দেখা যাচ্ছে হতাশায় মজ্যমান হয়ে তাদের উপরে ভরসা না করে বরং অর্থের উপরে নির্ভরশীলতার দিকে দাবাচ্ছেন যে আমি বুড়ু হলে বাঁচাবে অর্থ বাঁচাবে এ প্রসঙ্গে একটু আলোকপাত করবেন কি যারা সন্তান না পেয়ে অর্থের দিকে ধাবিত হচ্ছেন তাদেরকে আমরা বলবো যে এটা আপনার ঠিক নয় বরং আপনি আল্লাহ আপনাকে সন্তান দান করেনি অনেক মানুষ অসহায় যারা সন্তান ফেলে দিচ্ছে সন্তানকে হত্যা করতেছে সন্তানকে বিক্রি করছে অভাবের তাড়নায় তাদের সন্তানকে নিয়ে আপনি লালন পালন করুন কোনো এতিম কে লালন পালন করুন আল্লাপাক ওর ভিতরে বরকর দান করবেন এবং চমৎকার আলোচনার জন্য আজকের এই প্রথম অধিবেশনে আমরা এই টকশুতে যে বিষয়টা নিয়ে এসেছিলাম সন্তান লালন পালন সে প্রসঙ্গে আমরা প্রথম যে বিষয়টা বললাম যে আল্লাহ সহ মানব সৃষ্টি করতে গিয়ে ধাবে ধাপে সৃষ্টি করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা যদি আদর্শ সন্তান চাই তাহলে আদর্শ পরিবার যেন আমরা গঠন করি এবং পরিকল্পিত সাথে সাথে আমরা এটা বুঝতে পারলাম আমাদের সম্মানিত অতিথিদের আলোচনার মধ্য দিয়ে যে সন্তান আল্লাহর পক্ষ থেকে বড়ো একটি নিয়ামত এবং এটি একটি রিজার্ক ও বটে এবং এটাও বুঝতে পারলাম যে সন্তান না হয়ে থাকে এই ক্ষেত্রে আমাদের সকলকে ধৈর্যের সাথে সবরের সাথে अल्लाह कदा और कदर आल्लापाल विषय गुरुत् आगे सन्तान जो बड़ों करी आल्लाह बुले आलमीन सकल के सत्य उपलब्धि कर तौिक दिन एवं सेमे गठने আমাদেরকে উৎসাহিত করুন সে প্রত্যাশা সে কামনা ব্যক্ত করে সকলের হায়ের কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুমুল্লা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 এবং ডোনেশনাল সুইফ পাঠিয়ে কোড আই বিও বি জি বি ডুব জি বিভ টু এল ও আইডি থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান জিরো টু ফোর পাউন্ড অ্যাকাউন্ট নম্বর जिरो डबल वी टू थ्री जिरो ओवान इो अट नंबर जीरो डबल वन थ्री टू थ्री जिरो टू इस डलर अट्ठन्ट नम्बर जिरो डबल वन थ्री टू थ्री